সম্মানিত হাজারিন হয়েছে যাতে আমাদের মাইন্ডে গত সপ্তাহের ধারাবাহিকতা ঠিক থাকে আল্লাহ তালা এখানে বলেছিলেন কাফেরদের মধ্যে কিছু যারা দুষ্ট প্রকৃতির লিডার ছিল তারা কোরআনকে নিয়ে উপহাস করছিল এবং হাখেরাতের জাহান নামের কথা কিনে উপহাস করছিল বিদ্রুপ করে রসুল্লাহ সাল্লামের ব্যাপারে সমাজের মধ্যে অনেকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল তাদের ব্যাপারে ধমক দিয়ে আল্লাতাল বলেছিলেন দারুণী অমান খালাক তো আহিদা ছেড়ে দেন তার দায়িত্ব আমার কাছে যাকে আমি সৃষ্টি করেছি যখন সৃষ্টি করেছিলাম তখন সে একলা এসেছিল দুনিয়াতে তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না তারপরে আস্তে আছে অনেক কিছু দিলাম তাকে ও জাল তো তাকে ডিফেন্ড করার মতো তার সঙ্গে লড়ার মতো কত সন্তান সন্ততি দিলাম কতগুলো ছেলে দিলাম তাকে তার বাহিনী মজবুত হওয়ার জন্য ও মা হাত হিদা তাকে দুনিয়ার অনেক সুযোগ সুবিধা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো অনেক কিছু দিলাম সুম্মা আর সে আরো বেশি পাইতে চায় অপর দিক থেকে আমার বিরুদ্ধে কখনো নয় সে আর বেশি পাওয়ার উপযুক্ত নয় সে আমার আয়াত নিয়ে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে দুশ্মনি করেছে স্পর্ধা দেখিয়েছে আমি তাকে জাহান নামের সাউদ নামক জায়গার আগুন থেকে তাকে আমি জালাই তাকে সেখানে আগুনে ছাড়ব আর সে কি করেছিল ইন্নাহু ফেরা সে চিন্তা করলো কোরআনের ব্যাপারে কি উল্টা পাল্টা বলা যায় অকার দ্বারা কিছুটা ধারণা আন্দাজ করলো আন্দাজ করে কিছু কথা বলল। ফাকুতেলা ধ্বংস হোক সে কেমন করে আন্দাজে কোরআনের ব্যাপারে কিছু অপপ্রচার নেমে গেলা বলেন তার অনুমান ভিত্তিক কথা কোরআনের ব্যাপারে ব্লেম করে এবং রসুল্লাহ ব্যাপারে বলা শুরু করে দিল এভাবে করে সুম্মা না তারপরে সে ভালো করে দেখলো সুম্মা আবাসা ও আবাস এরপরে তার চোখ দুটোকে সে কুচকিয়ে ফেলল ভ্রু কুচকিয়ে নিল এবং চেহারার মধ্যে সে এটা নিয়ে উপহাস করার দৃষ্টিতে করে কথা শুরু এবং টিপ্পনি কাটলো সুম আক বাড়া ওয়াস্তাকবার এরপরে এগুলো করে কোরআনকে ছেড়ে দিয়ে পেছনের দিকে চলে গেল আর কোরআনের দিকে এগুলো না কারণ সে কোরআনের দিকে এগিয়ে আসার কথা কোরআন তার কাছে প্রমাণ হয়ে গেছে এটা হক কালাম তারপরে পিছনের দিকে চলে গেল সামনের দিকে আসলো না ওয়াস্তাক বলা এবং তাকাব্বর করা শুরু করে দিল। ইউসার বলা শুরু করে দিল এটা আসলে আল্লাহর কালাম কোরআন কিছু না এটা মানুষের আহ কোন বানানো কথা একটু জাদুর মত যেটা শুনলে সাংঘাতিক আকর্ষণ লাগে ইনহাদা ইউলুল বা এটা মানুষের কথা ছাড়া আর কিছু না আল্লাহ তালার কোনো কালাম না কত মজবুত কত সাংঘাতিক শক্তিশালী আগুন লাচ্ছু রাখবে না সব শেষ করে দিবে শেষ করে দিলে আবার হয়ে যাবে লা শেষ করে জ্বালিয়ে কিচ্ছু রাখবে না আলাই হাতে আসার সেই জাহান নামের মধ্যে ডিউটি পালন করতে উনিশ জন সপ্তাহে আমরা এখানে দুই কথা রয়ে গেছে এর কাছাকাছি কথা আপনার আগে শুনেছেন নতুন একটি রেবায়াত আছে এমনি আব্বাস আদি আল্লাহ বর্ণনা করেছেন দাখাল আল ওলিদিন মুগিরা আলা বিবাকার অলিদেবন মুগিরা কাফেরদের এক বড় দুষ্ট লিডার সে আবু বকরি আল্লাহ আনুর সঙ্গে তর্ক করতে এসেছে কোরআন সম্পর্কে কি কোরআন বিশ্বাস করা নবী মোহাম্মদের ইমান কি আবার এটা তো জাদু টাদুগুলো সেই ধারণা করে বলা শুরু করে দিল ফেলাম্মু খার তখন অনেকক্ষণ পর্যন্ত আবু বকরি আল্লাহ আনহু তিনি তাকে বুঝালেন ভালো করে কিছু কোরআন তেলাওয়াত করে শোনালেন কোরআনের বক্তব্য গুলো পরিষ্কার করে ব্যাখ্যা করলেন এটা তখন তার কাছে মনে হল ওর বাবা সাংঘাতিক কথা তো তখন সে ওখান থেকে বেরিয়ে আসলো কাছে এসে বলল করাই বাকি লীরা লক্ষ্য করে ইয়া আজবান যাবান তিনি বললেন আশ্চর্যের কথাই আবু বাক বলতে কাপ আকরকে বোঝানো হয়েছে যা বললেন এতক্ষণ আমাকে এততে মনে হয় কোরআন তো সাংঘাতিক কোন এক জিনিস ফেমা হুয়া বেশ পাগলামি শুরু হয়ে গেলে উল্টাপাল্টা বকাবকি করে কিছু একটা কোনো কোনো সময় দেখছে আমার এক আত্মীয় ছিলেন অসুখ হয়ে গেলে জ্বর বেশি হয়ে গেলে ছোটকালে পুথি পড়ছিলেন খালি পুথি গায় মাথা ঠিক নাই হ্যাঁ পুঁথি পুঁথি পড়া শুরু করছে আমরা ছোট গিয়ে শুনতাম দেখে জ্বর বেশি হয়ে গেলে মাথা ঠিক থাকে না পুঁথি পড়ে মুখস্তা এটাকে বলে ওলা বেহাদি মিনাল জুন মাথা খারাপ হয়ে গেলে যে মানুষ বকাবকি করে এরকম কোন জিনিসও না লামিন কালামিল্লা এখন তো আমার কাছে পরিষ্কার মানে হচ্ছে এটা আল্লাহ তালার কালাম ছাড়া আর কিছু না সেই তো দেখা যায় চক্করে পড়ে গেছে এখন যদি এমন হয় সে ডিক্লার করে ফেরত আল ইসলামের কথা আর কোরআন হক কালাম এটা বলা শুরু করে দেয় তাহলে পাবলিক আমরা ঠেকাবো কেমনি কথা এখান তারা ষড়যন্ত্র শুরু করে দিল চক্রান্ত শুরু করে দিল যে ওয়ালিদ কিভাবে আটকানো যায় ঘুরানো যায় সে তো মনে হয় ওই হয়ে গেছে সেটা বোধ হয় কনভার্ট হয়ে যাবে ইসলাম কবুল করে ফেলবে কয়েকজন যুক্তি বুদ্ধি করে তারা বললো করাইশ ওয়ালিদ যদি তার ধর্মচ্যুত হয়ে যায় মানে আমাদের পিতা মাতার ধর্মকে ছেড়ে ওই ধর্মে ঢুকে এটাকে ধর্মচ্যুতি তারা বলে মানে ধর্ম ছেড়ে দেওয়া নষ্ট হয়ে যাওয়া সধার কথা ওয়ালিদ যদি নষ্ট হয়ে যায় আমাদের কোরআ সব নষ্ট হয়ে যাবে আর থামাইতে পারবো না সবচেয়ে বড় লিডার তো আবুজাহাল আবুজাহাল বললো এই সব কথাবার্তা ওয়ালিদের কথা শুনে লোকদের কথা শুনে তখন সে বললো রাখো রাখো তোমরা ঘাবড়াইও না আনা বলল হে আখি কুমসা আমার বুদ্ধি আছে আমি এখনই ওয়ালিদিন মুগিরের কাছে যাচ্ছি তারা কেমনি ঠিক করতে হবে সে রাস্তা আমার জানা আছে তখন গিয়ে সে বললো দেখতে পাচ্ছ তো যে আমাদের লোকজন তোমার জন্য অনেক সদকা খায়রাত জোগাড় করছে সদকা চ্যারিটি জোগাড় করছে তোমাকে দেওয়ার জন্য আবু জাহালের কি বুদ্ধি তারা কোনখান দিয়ে ধরবে সে সকাল আবু জাহাল এতে হাদ্দুহাফ আমি সবাই বললো যে তোমার তুমি খুব লোভ তৈরি হয়ে গেছে তুমি আবু কহা বাড়িতে গিয়া সে তোমার কিছু ভালো করে খাওয়াইছে তোমার কিছু উপহার দিছে। তুমি একটু মধ্যে পড়ে তোমার বাপদাতার ধর্ম থেকে তোমার বিচ্যুতি চলে আসছে। এই জন্য সবাই চিন্তা করলো তোমার যখন পয়সার লোভ আমরা কিছু চাঁদাবাজি করে সদা খায় জোগাড় করে তোমার দেয় তোমার যখন পয়সার জন্য আবু বকরের কাছে গেছো এটা তো তার মানিজ্যত লেগে গেছে কয় এই কথা প্রচার হয়ে গেছে আমার ব্যাপারে সর্বনাশের কথা নিচু ধারণা সম্পর্কে আলোচনা হয়েছে নাকি ইয়া কয় তারপর আমার বাণিজ্য গেল আবু জাহালের ওষুধ কাজ করছে ফলা অবনা আবহা কর অমর এইগুলোর কাছে ধারের কাছে আর যাব না আর যাব না সবাইকে বলে দাও আমার ব্যাপারে এরকম অপমানের কথা আমি আর যাচ্ছি না আমি বলে দিচ্ছি আমার কথা ডিক্লার করে দাও কাউলুহ ইহরি হ্যাঁ এটাই বলে দাও আমি মনে করতেছি এটা জাদু খুব আসর আছে খুব আকর্ষণীয় কথা এটাই আমার মন্তব্য বলে দাও এটাই প্রচার করে দাও আমার ব্যাপারে লোকদের চিন্তা করার দরকার নেই সঙ্গে সঙ্গে সে মোড় ঘুরে গেল একটু হক কালাম তার ওমান খালাক তো ওয়াহিদা ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি বা তাকে একা পদা করেছিলাম কিভাবে তাকে সাহায্য করতে হবে আমার জানা আছে কোন কোনো রেওয়ায়তে এসছে কি। এই ওয়ালিদ করলাম তার কথাবার্তা এটা কবি কবিতা হতে পারে না কারণ তার এই কথাগুলোর মধ্যে বাণীগুলোর মধ্যে সাংঘাতিক স্বাদ আছে মিষ্টি আকর্ষণ আছে ইন আলাই হলে তলা ওয়াত এবং এই কথার মধ্যে প্রচন্ড সৌন্দর্য রয়েছে বাক্য গঠন থেকে শুরু করে প্রত্যেকটি কথা সাহিত্যের মান অতি উঁচু আলাইহে তার প্রথম মন্তব্য গুলো অন্য রেবাইতে আসছে যে এই বাক্য এই বাণী এই কথা এই কল্যাণ অবশ্যই বিজয় লাভ করবে আমার মনে হচ্ছে এটা বেকার দাওয়ার কথা না দামি জিনিস পরাজিত করতে পারবে না যে এটা একটা বড় জাদু এই কথা বলে কনক্লুড করে ফেল কথা ঘুরে দিল সেই আল্লাহ তালা বলেন ফাকুতি লেখাই ফাদ্দার ধ্বংস হোক সে তার উপর পড়ুক সে কিরকম করে চিন্তা ভাবনা করে কথা ঘুরাই দিয়া আন্দাজে একটা কবিতা আল্লামের কাছে তাকে কোরআন সম্পর্কে কিছু পড়ে শুনাই দিলেন ফাঁকা আন্নাহু রাক রাহুলাহু তার অন্তটা তখন ওই মুহুর্তে কোরআন শুনে নরম হয়ে গেল সে একটু সফট হয়ে গেল চিন্তা করতে করা শুরু করে দিল ফা বাকি আবা জাহাল আবু জহালের কাছে খবর পৌঁছে গেল আন তখন আবু জাহাল ওই ফোন দিয়ে আটলো এসে গিয়ে বললো যে চাষা মিয়া আপনার টাকা পয়সা দরকার তো বোঝা গেছে আমাদের কম আপনার জন্য যথেষ্ট টাকা পয়সা মাল দোলত কিছু আনাবাজি করে হক আর সাদকা খায়রাত দি হক জাকার করেছে ক্বালা লিমা কেন আমার জন্য কেন রেগর জাকার করতে হবে ক্বালা ইউতুনাকহু আপনাকে দেওয়ার জন্য ফা ইননাকা আতাইতা মুহাম্মাদান তাআরেদু লিমা ক্বাবলাহু আপনি মুহাম্মাদ কা কাছে আসছেন এসে তার কাছে فيه ক্বাওলান ইয়ালাম কওমাকা annaka munkurun lima ক্বাল তখন সে বললো জানি যে আমার টাকা পয়সার অভাব নাই এগুলা কেন করছে তাহলে তারা আপনার ব্যাপারে কতকার ধারণা খারাপ হয়ে গেছে বুঝতে কিছু বলে আমার কাছে আমি লোকদেরকে বলি থামাই বুঝাই যে আপনি ঠিক আছেন নষ্ট হন নাই তখন বলে দিল। দিলাদ আকলফি কি বলবো মা মিন কুমরা আলামুবিন আশা আর মিননি কারণ আমরা সবাই আহ যারা কবিতা বুঝি সাহিত্য বুঝি ছন্দ করতে জানি সম্পর্কে আমাদের যাদের সাহিত্য সম্পর্কে আমাদের রুচি প্রকৃতি আছে আমরা বুঝতেছি এগুলো কিছুই কবিতার আকারে মিলে না সে যা বলতেছে তার কথার মধ্যে অসম্ভব আকর্ষণ এই কালামের মধ্যে বড় ধরনের মজা সাদ মানুষের চিন্তার খোরাক আছে এবং আমার কাছে মনে হচ্ছে এই কথা এই কালাম সব কিছুকে চুরমার করে দেবে কোনটা থাকতে দেবে না জাহেলিয়া ওই না হল ইয়া আলু ও ওলা এটা একদিন বিজয় লাভ করবেই এটাকে কোনোদিন পরাজিত করা যাবে না অল্লাফি আবু জাহাগ বললো যে কিছু তোমাকে বলতেই হবে না বললে এরকম করে ছেড়ে দিলে তোমার ছাড়বে না লোকেরা তোমার মানি জৎ প্রদূষণ সম্মান গদি সব শেষ হয়ে যাবে চুরমার হয়ে যাবে কিছু বলো কোরআনের বিরুদ্ধে তাহলে আমি বলি লোকদেরকে থামাই আচ্ছা আমি বলছি এটা জাদু এই জন্যই লোকেরা শুনলে সাংঘাতিক আকর্ষণ অনুভব করে তখন আল্লাহ তালা এই আত নাজির করলেন যাই হোক রেওয়াজ সবগুলোই কাছাকাছি সবগুলো আহ মিলালে কথা একটাই যে আল্লাহ তালা তাকে হক চেনেও সে বঞ্চিত হয়ে গেল তার জন্য সাকার এই কথা জল্ বলেছেন এবং সেটা চামড়াকে জ্বালিয়ে দেবে শুধু নয় সেখানে যে উনি জন ফেরেস্তা আছে আলাই হাতে সাথে আশার এই ফেরেস্তাগুলোর ব্যাপারে বলা হয়েছে আজিম উন খাল কুহুম গালি ইদুন খুল কুহুম এই ফেরেস্তাগুলোর স্ট্রাকচার গঠন প্রকৃতি বিশাল অনেক বড় তাদের শরীরের শক্তি অনেক বেশি এবং তারা হচ্ছে অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষকে আজ দেবে জিনদেরকে আজাদে দেবে তাদের চিৎকার আত্ম ক্রন্দন বিলাপ রোদন কিছুই তাদের দল দিলে একটু দয়ার উদ্রেক করবে না এই উনি জন ফেরজটা এত কঠিন প্রকৃতির সে কথা আল্লাহ তালা অন্য আয়ত বলেছেন আল্লাহ তালা কাছে তোমরা সবাই জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করো নিজেরা নিজেদেরকে নিজেদের ছেলে মেয়েদেরকে আহাল পরিবার পরিজনকে। এমন যাহার নাম যেখানে রয়েছে মালা ইকাতুন গেলা শক্ত প্রকৃতির কঠোর প্রকৃতির নিষ্ঠুর প্রকৃতির ফেরেস্তাগুলো আল্লাহ কোন হুকুমকে তারা লঙ্ঘন করে না যা আল্লাহ হুকুম দেন সাংঘাতিক ভাবে কার্যকরী করে এরকম ফেরেস্তাগুলো আল্লাহ সেখানে দিয়েছেন ডিউটি করার জন্য। তো উনিশজন কেন এখন আল্লাহ তালা মসজিদ যদিও আল্লাহ তালা অনেক ফেরিস্তা আছে কিন্তু সেখানে উনিশজন বিশাল সাইজ উনিশজনই যথেষ্ট জাহান নামের শাস্তি কার্যকরী করার জন্য এখন এই উনিশ জনের খবর শুনে তারা হাসি ঠাট্টা করে ক জন উনিশ জনের ঢেকাইতে আমাদের কয়জন লাগবে তারা এখন এটা নিয়ে মস্কাড়ি শুরু করে দিয়েছে মাত্র উনিশ জন আমরা তো মনে করছি লাখ লাখ হবে উনিশ জনের সঙ্গে আমরা তো দিমু ওদেরকে হারিয়ে পরাজিত করে আমরা সবাই দল জোট বেঁধে ওদেরকে দিমু কাজ করে তো সে কথা আল্লাহ তালা বলছেন আমি যে বলে তারা কাজ করে দেবে এগুলো কি মানুষ নাকি তাদের মতো এগুলো তো ফেরেস্তা ওমা জলনা তাহিতনা তালিল্লা দিনা কাপরু আমি তাদের নাম্বার বলেছি এই নাম্বার বলার কারণে এটা কাপুর ফেতনার কারণ হয়ে গেছে তারা এটাকে নিয়ে উপহার শুরু করেছে উনিশ জন ফেরেস্তা যদি টানা টানি শুরু করে দেয় তোমাদেরকে জাহার নামে ফেলে দিতে তাহলে তোমরা দশ জনে কি একজনকে মোকাবিলা করতে পারবো না দশ জনে তার এক এক জনে জনে একজনের দায়িত্ব নিবা। তাহলে আমাদের মধ্যে যদি দশ জনে একজন ঠেকাইতে হয় তাহলে উনিশ জনের জন্য কতজন লাগবে একশো জন আমাদের সংখ্যা তো আরো বেশি আছে তো কাজে চিন্তার কোনো কারণ নাই দশ জনে যদি একজনকে আমরা না ফেলতে পারি পরাজিত না করতে পারি তো কিসের ব্যাটা হলাম হ্যাঁ সে খুব কনফিডেন্ট তারপরে আরেকজন আছে আবুল আশীন এই লোক তো আরো বড় দুষ্ট তাদের মধ্যে একটা আছে সে সাংঘাতিক মানে পাহালান আর যে। অসম্ভব শক্তির অধিকারী এক লোক আছে কাফেদের মধ্যে তখন সে এই আয়াতের খবর পেয়ে উনিশজন সেরেস্তা জাহান্নাম পাহারা দেয় কামা সারা করাইস উমিন ইসনাইম বলে শোনো তোমরা খালি সবাই মিলি দুইজন ঠেকাবা আর আমি একাই শত জনের দায়িত্ব নিলাম ছিল তৎকালীন সমাজে আসলেই বড় পাহাল সাংঘাতিক পাহোয়ান ও কেনা গা মিনাল কুয়াতে বাক সে কি করতো মাঝে মাঝে চ্যালেঞ্জ করত। গরু দবাই করলে গরুর চামড়ার উপরে সে দাঁড়াতো গরুর চামড়াকে বিচাই দিয়ে সেখানে দাঁড়াতো আর বাকি আসারা দশজনকে বলতো দশজন আস এসে সে গরুর চামড়ার উপরে দাঁড়িয়ে আসে তোমরা গরুর চামড়া ধরে টান দিয়ে আমার পা থেকে সরাইয়ে নাও দেখি দশ জনে টান দিতে গরুর চামড়া ধরে তার পায়ের থেকে সরাই নিতে কিন্তু চামড়া ছিঁড়ে যেত তার পায়ের চামড়া থেকে তারা তার পায়ের নিচে থেকে চামড়া সরাতে পারত না সাংঘাতিক দুষ্টুয়ান ছিল এই জন্য সে এত গর্ব অহংকার দেখিয়েছে কিন্তু সে জানে না যে তাদের কাছে এটার এক পয়সা কোনো মূল্য নাই কি সে কোনো কোনো রেওয়ায়তে আসছে আহ আহ আল্লাহ ইসারি সেই মল্লযুদ্ধের আহ্বান করেছিল রসুল্লাহ তুমি যদি আমার সঙ্গে মল্লযুদ্ধ করো মল্লযুদ্ধ কি বলে জানি রেসলিং লিখিং কোনটা মানে কুস্তি আহলিং আই বিলিভ তো রেসলিং করো তো আমাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে আমি তোমার ধর্ম কবল করবো আর আমি তোমার ফালাই দিলে তুমি ফেরত তার কথা ঠিক রাখে নাই এই হলো কাপুরুষ তো সে এই চ্যালেঞ্জ করেছিল তো আল্লাহ তালা বলেন যে তাদের এই চ্যালেঞ্জ শুনে তা এটা তাদের জন্য ফেতনার কারণ হয়ে গেছে নাম্বারটা তারা চ্যালেঞ্জ করা শুরু করে দিল ফেরা আছে যে এটা তাওরাজ ইঞ্জিল সকল কিতাবই আছে এই জন্যই আল্লাহ তালা কথা এখানে উল্লেখ করেছেন যে জাহান নামের মধ্যে উনিশজন ফেরেস্তা আছে ইহুদিরা প্রশ্ন করেছিল কোন রেওয়ায়ে আছে এই মুসলমানরা তোমাদের ইসলাম কবুল করছ তোমাদের নবী হক হলে জিজ্ঞাসা করো কয়জন ফেরেস্তা যাহার ডিউটি করবে কারণ তারা এটা কিতাবে থেকে পড়ে মুখস্থ করে নিয়েছে আর মুসলমানরা এগুলো জিজ্ঞাসা করেন কোন সময় তা উত্তর দিতে নাই। পরে কলে তোমরা কি ইসলাম কবুল করো এগুলো জানোই না তোমাদের মোহাম্মদ কি শিখেছে তোমাদেরকে তো রসুল্লাহ সাল্লাহ কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে আগে একদম হারিয়ে দিয়েছে এটা কি ব্যাপার কয়জন ফেরস্তা যাহান নামে ডিউটি করে তার উত্তর করতে পারেনি তিনি অপেক্ষায় আছেন আল্লাহদেরকে বলেছে ও হ্যাঁ এবার তো প্রমাণ পাওয়া গেছে যে এইটাও একটা দলিল ছিল ইহিদুদের জন্য যে উনির জন ফেরেস্তা ডিউটি পালন করে এই খবর তো মুসলমানরাও জানেন না মোহাম্মদ সাল্লাম জানতেন না আল্লাহ তা আলাহ ওহিন করে জানিয়ে দিয়েছেন তাতে বোঝাইল এটা ওয়াহি কথা আমি এই থেকে। আর যারা ইমানদার অলরেডি আছে জান্নার জাহান নাম নবী কোরআন রসুলের প্রতি অলরেডি ইমান এনেছে তাদের ইমান আরো বৃদ্ধি পেয়ে যাবে কারণ আগের কিতাবের সঙ্গে এই কিতাবের কথাও মিলে গিয়েছে তাদের একটা দলিল জোগাড় হয়েছে তাহলে কিতাবদেরকে মোকাবিলা করতে কাফেদেরকে বলতে যে দেখো আমরা তো নতুন কোন ধর্ম নিয়ে আসে সে একই ইসলাম তা ইমান এই কথার কারণে মোমেনদের ইমান আরো বেড়ে যাবে ওলা ইয়ার তাব আল্লাহ উত্তুল কিতাব আর যারা আহলে কিতাব আছে তাদের মনে কোনো শোভা সন্দেহ আর থাকলো না এই জন্য আমি দলিল হিসাবে এই খবরগুলো দিয়ে দিয়েছি আর শুনলে যাদের অন্তরে রোগ রয়েছে মোনাফেক আর যারা কাফের তারা এগুলা নিয়ে উপহাস করবে হ্যাঁ উনিশ জন উনিশজনকে ঠেকাইতে আমরা কয়েকজনই যথেষ্ট এরকম বলা বলি করবে আমি জানি তবে কোরআন এবং হেদায়তের কথাগুলো কারা করার জন্য গমরাহির কারণ হয় আর যাদের কিসমত ভালো তাদের জন্য হেদায়তের কারণ হয়ে যায় এখন মনে করেন আজকে আমরা কোরআন যেভাবে যারা সত্যিকার পথে চলতে চায় সঠিক পথে চলতে চায় তাদেরকে হেদায়ত দেয় আর কাফেরদের জন্য এটা গোমরাহীর কারণ হয় কাফেরা এখনো কোরআনের বিরুদ্ধে দুশ্মনী অব্যাহত রেখেছে ফলে কোরআনই প্রবলেম এই কোরআনের মধ্যেই বলা আছে যে যুদ্ধের কথা জেহাদের কথা কাজেই কোরআন সহ্য করা কষ্ট হচ্ছে এখন এই কোরআনের কথা সরাসরি ব্লেম করে কিন্তু এটা ব্লেম করলে মুসলমানদেরকে যাবে না যাবে না এইজন্য মধ্যে প্রোগ্রাম জন্য দেখবেন যে মুসলমানদের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ইসলামিক স্কুলের বিরুদ্ধে অমুক আলেম তমুক আলেমের বিরুদ্ধে অমুক সিলেবাসের বিরুদ্ধে সারাদিন ধানায় ফানাই এগুলো করেই যাচ্ছে কারণ কোরআন তাদের কাছে সহ্যের বাইরে কষ্টের কারণ গমরাহিতে ফেলে দেয় কোরআন তাদেরকে আরো কোরআন তাদের জন্য ছিল হেদায়তের কারণ তাদের জন্য উল্টা হয়ে গেছে তারা কোরআন বিরুদ্ধে কাজে এরা গোমরাহ দিকে রওনা হয়ে গেছে ওমায় আলম জুন তারা উনিশ জনকে নিয়ে উপহাস করে উনি জনে কি করবে আমরা তাদের বিরুদ্ধে আসি শক্তিশালী এক একজন কয়েকজনকে মোকাবিলা করবো আপনার রবের কত শৈন্য বাহিনী আছে তিনি ছাড়া আর কেউ জানেন না আল্লাহ তালা খালি উনি জন ফেরস্তা আছে এই কোরআন এবং কোরআন কথাগুলো মানুষের জন্য হেদায়তের জন্য এবং শিক্ষা নেবার জন্য এসেছিল কিন্তু আল্লাহ তালার অনেক শৈন্য রয়েছে কত শৈন্য আছে শুধু উনি জন না এই যে ফেরস্তাদের একটা ব্যাপারে এক হাদিস এসেছে যে আলবাঈতুল যেটা আছে একটি মসজিদের মতা শরীফের সোজা উপরে সপ্তম আকাশের মধ্যে আছে একটা মসজিদ সেই মাসের নাম হচ্ছে আলবাইতুল মামুর সেখানে ফেরেস্তারা তাওয়াফ করেন নামাজ পড়েন আল্লাহর ইবাদাত করেন আমরা যেভাবে দুনিয়ায় কাবা শরীফের আশেপাশে করি তাওয়ি করি। সেই হাদিস এসেছে ঢুকে এবাজত করে বের হয়ে যায় আর পরের দিন আরো নতুন সত্তর হাজার ফেরেস্তা আসে এইভাবে করে যে সত্তর হাজার একদিন পার হয়ে গেছে কোনোদিন সেকেন্ড তাদের আর দৌড় আসে না সৃষ্টির শুরু থেকে প্রত্যেক দিন সত্তর হাজার নতুন সেরেস্তা ওইখানে ঢুকে এবাদত করতে বের হয়ে যায় এভাবে করে প্রত্যেক দিন চলে তাহলে আল্লাহ তাল সৈন্য বাহিনীর সংখ্যা কত অন্য হাদি সেরসাল সাত করেছেন ইনি আরামাউন হে লোকেরা আল্লাহ তালা আমাকে এমন কিছু দেখান এমন কিছু আমি দেখি যেটা তোমরা দেখো না ও আসমা উমা তাসমাউন। আমি এমন কিছু শুনি যেটা তোমরা শুনো না আল্লাহ আমাকে হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আসব মালাকুন সাজিদ আমি দেখতে পেলাম যে আকাশের মধ্যে চার আঙ্গুল রাখার মতো খালি জায়গা নাই যে এত ফেরস্তা গোটা আকাশের মধ্যে ছড়িয়ে আছে সবাই সাজ আছে আল্লাহ জানতে আমি যা জানি যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন না তুমি কালি লামু আল বা তাহলে তোমরা খুব কম হাসতে আর খুব বেশি করি কানতে জাহার নামের আগুনের ভয়ে মরুভূমিতে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে চলে যেতনা আল্লাহর কাছে চিৎকার করে আর্তনাদ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতা যদি তোমরা আসল বুঝতে পারতো যে জাহান্নামে কিরকম শাস্তি আছে তারপরে সাহাবি আবুদার রাজি আল্লাহ তালা আনহু বলেন এই হাজির সোনার পরে যে আমি আফসোস আসে যদি আমাকে আল্লাহ তালা মানুষ হিসেবে সৃষ্টি করে এই পরীক্ষায় ফেলে না দিয়ে যদি আমাকে একটা গাছের ডাল বানাতেন অথবা ঘাস একটা চারা এরকম কিছু বানাতেন তাহলে আমাকে কোন ছাগল গরু কোনো পশু খেয়ে ফেলতো, আমার কোনো চিন্তা ছিল না এক ফুট জায়গা অথবা এক বিগত জায়গা অথবা এই যে আপনার এটাকে কি বলে জানি কবজি এক কবজি পরিমাণ জায়গা কোন জায়গা খালি নাই জমিন আসমানে শূন্য মহাশূন্য সকল জায়গায় আল্লাহ তালে লিপ্ত আছেন কেউ কায়ম হালতে আছেন দণ্ডেন না আমাদের মধ্যে কোন ফেরেস্তা সাজদা হালতে আছেন। কোন ফেরস্তা রুকুর হালতে আসেন তাই দেখা নাই অলু ভা নাকা মা আবেদ না দেখাত আর এই কেয়ামত দিন এই সমস্ত ফেরেসারা এত ইবাদ করে যারা উঠবে দিন কেয়ামতের আল্লাহ তালাকে লক্ষ্য করে বলবেন ও আল্লাহ আপনি কত পবিত্র কত মহান কত উঁচু আপনার আল্লাহ আপনার যতটুকুন হক আছে এই হক আদায় করে আমরা ইবাদত করতে পারিনি ফেরস্তারা এইরকম ইবাদত করে আল্লাহ তালা এবাদতের হক আদায় করতে পারিনি বলেন এখন আমরা কি হক আদায় করেছি কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কত সাদের খাবার আমরা খাই কত মজা করি জীবনে কত আনন্দ ফুর্তি করার কত ব্যবস্থা আল্লাহ দিয়েছেন একটু আগে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখলাম এক জায়গায় একটা কবুতর কিসির ঠান্ডায় বোধ হয় কবুতরটা আর সহ্য করতে পারেনি হয়তো মরে গেছে এত ঠান্ডার ভিতরেই যদি আমাদের এই এত সুন্দর গরম হিটিং এর ব্যবস্থা আল্লাহ আমাদেরকে না দিতেন না শিখাতেন। এত গরম কাপড় যদি আল্লাহ কত কষ্ট আমাদের হতো এই জন্য সকালবেলা মসজিদে দেখা যায় এরকম করে বলেন যতই শীত পড়ুক কবিতার গুলো কোনো কোন ল্যাপের ব্যবস্থা আছে কম্বল গায়ে দেওয়ার কোন ব্যবস্থা আছে ভার আল্লাহ কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে অনেকের অসুবিধা আছে ঠিকই আমাদের কি পরিমাণ আফসুস করা দরকার কি পরিমাণ তামান্না বাড়ানো দরকার কি পরিমাণ আল্লাহ তালার কাছে দরখাস্ত দেওয়া দরকার যে আল্লাহ আপনার এ একটু হক আদায় করার জন্য আমাদেরকে তহসিল দান করেন সেই দোয়াটাই শিখিয়েছিলেন বলেন আমিও আপনাকে অত্যন্ত মহব্বত করি তখন তিনি বলেন ইয়া মাদা আকবর সালওয় লহমা আইন নিয়ে আলাদিকা অ্যাহ স্নেহী হেমহা প্রত্যেক ফরজ না আমাদের পরে এই দোয়াটা করতে ভুলো না আইন নিয়ে আলাদিকা অসুখ্রিকা ও হাসি বা অর্থ কি যে আল্লাহ আমাকে সাহায্য করে আমি যেন আপনার দিক্রি করতে পারি আপনার শকর আদায় করতে পারি আর আপনার সুন্দর করে ইবাদত করতে পারি আপনার দিক্রি করতে পারি কারণ আমাদের গাফলতি চলে আসে কথাবার্তা আড্ডা টেলিভিশন দেখা গল্প গুজব নিউজ পেপারে ঘন্টা পরে ঘণ্টা আল্লাহর দিই করতে সময় পাই না। তাই না হেসরুল মুসরম কিতাবটা থেকে সকালবেলা সন্ধ্যাবেলা সবগুলা পড়বো তাতেও সময় না কারণ আমরা এত ব্যস্ত আসলে গাফলতি আমাদের সময় নিয়ে যায় ও শোক আর আল্লাহ তালা শোকর আদায় হয় না শুধু কমপ্লেন করে আমার তো শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ আমার এই অসুবিধা দেশ থেকে দেশের এই পরিস্থিতি খারাপ এটা সেটা কত আলহামদুল্লা তাহলে আমাদেরকে এরকম আল্লাহর কাছে তামান্না করা দরকার ফেরেস তারা এত ইবাদত করে তামান্না করছেন অবশ্য হাদিতে শেষের দিকে আসছে ফেরেস তারা বলবেন ইসে তবে আল্লাহ আমরা অন্ততে একটা চেষ্টা করেছি যে আপনার কোন সেরেক যাতে না হয় কোনো সেরেক করে না আপনার সাথে আল্লাহ তালা সাথে জিন আর ইনসান মানুষ কি পরিমাণ সেরেক করে সেরে কে জলি করে অনেকে সেরে খফি করে গোপন ও প্রকাশ্য সেরেক করে ফেলে প্রকাশ্য সেরেকও কেউ কেউ করে যাই হোক তো আল্লাহ তালা বলছেন যে এই যে ফেরেস্তাদের কথা এখানে আসলোয়া ইল্লা হুয়া। যে আল্লাহ তালার কি পরিমাণ বাহিনী আছে সৈন্য আছে সৈন্য সমন্ত রয়েছে কর্মচারী রয়েছে তিনি সারা কেউ জানেন না ওমা হিয়া ইল্লা দিকর আলীল বাসার এই নাম্বারটা এখানে ফেরিস্তাদের যা বলা হয়েছে যা বলা হয়নি সবকিছু মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তারপরে আল্লাহ তালা কসম করে বললেন ক্যাল্লা কামর তিনটা কসম করছেন। কখনো নয়, চন্দ্রের কসম করে বলি রাত যখন শেষ হয়ে দিনের আলো আসে রাত যখন শেষ হয়ে চলে যায় আর সকাল যখন আলোকিত হয়ে ফুটে উঠে এই তিনটা কসম করলেন আল্লাহ তালা করে বললেন ইন্নাহা আল্লাহ এহদাল কোবর হে মানুষ এই কসম নামের চন্দ্রের কসম আর রাত্র যখন শেষ হয়ে যায় আর সকাল যখন শুরু হয়ে যায় যে মানুষের জীবনে যে পরিবর্তন আসে রাত আসে দিন চলে যায় হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তাল কুদরতের খবর রাত অন্ধকার হয়ে যায় সেখানে কিভাবে আলো জলে উঠে এগুলা কিছু কুদরত দেখিয়ে আল্লাহ বললেন তোমরা মানুষ সাবধান এই যে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছি বিরাট ভয়ের জায়গা নাদি রাল্লীল বাসার হ্যাঁ এগুলো মানুষের জন্য সতর্ক করার কারণ মানুষকে সতর্ক করার জন্য আমি এগুলোকে পাঠিয়েছি কেন জাহান নামের আগুন সম্পর্কে সচেতন থাকে তোমাদের মধ্যে যারা চায় এগিয়ে আসবে আনে ডাকে সাড়া দিবে কোরআনকে গ্রহণ করবে মেনে নিবে অথবা এটা যাবে তোমাদের খুশি আমি আমার দায়িত্ব পালন করেছি আমার যে ছিল পাঠানোর সেগুলো আমি করে ফেলেছি এখন তোমার খুশি হে মানুষ তুমি এগিয়ে আসবা না পিছিয়ে যাবা তারপরে আল্লাহ তালা সতর্ক করেছিল শেষের দিকে তোরা বন্দক থাকবে বন্দক আমল নেল ভালো থাকলে তার মুক্তি হবে তার মর্গে ফ্রি হবে তা না হলে সে বন্দী হয়ে যাবে আমলের অবস্থা খারাপ হয়ে এই গুনার কারণে মানুষ অনেকেই বন্দী হয়ে থাকবে বন্দক হয়ে থাকবে তার বন্ধক মুক্তির কোন কারণ সে খুঁজে পাবে না উপায় খুঁজে পাবে না কেমতের দিন তাকে তাহার নামে তবে শুধুমাত্র দান হাতে তাদের আমল নামা আসবে তারা বন্দক মুক্ত তাদের কোনো মর্গে নাই তারা সুই হয়ে আল্লাহর কাছে আসবে তারা জাননাতে যাবেন গিয়ে তো কত নিয়ামত ভোগ করবেন আর সেখানে আল্লাহ তাদেরকে দেখা সাক্ষাতের উপরের থেকে জানালা দিয়ে জাহান নামে দেখবেন তারা কাচের জানালা আছে। বলার ব্যবস্থা ওয়ারলেস কানেকশন থাকবে এত দূরের থেকে তারা ডেকে বলবেন মুজরেমিন জাহান নামী ক্রিমিনাল যেগুলো জাহান নামে যাবে অনেকে তারা চেনে তাদের বন্ধু ছিল পাড়া প্রতিবেশী ছিল কিন্তু বাতিলের নেতৃত্ব দিয়েছে জাহান্নামের যাওয়ার জন্য সব পাকাপ্ত করে দুনিয়া থেকে তারপরে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে এই সাকার কঠিনের আগুনে নিয়ে এসেছে বলতো কি কারণে দুরবস্থা এত আজাবে পড়ে গেলা কারণ কি বুঝতে পারছো কিছু নাল মুসল মিসকিন। তারা তখন বলবে কি বলবো দুঃখের কথা আমরা তো নামাজ পড়িনি ইমান আমান কবুল করে যে কিছু আমল করা দরকার নামাজ পড়ার কথা সেই কাজ আমরা করিনি আমরা মিসকিমদেরকে খাওয়ানো দান খয়া চ্যারিটি দেওয়া এই কাজগুলোও করতে চাইনি আর আমরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আলেম ইসলামপন্থী যারা দিনের কাজ করে সবার বিরুদ্ধে আমরা চক্রান্ত করেছি উল্টাপাল্টা পাল্টা বক্তব্য দিয়েছি মিডিয়ার মধ্যে প্রপাকান্দা করেছি আজে বাজে কথা বলেছি ইসলামের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে নবী কোর আন এগুলোর ব্যাপারে আর দিনকে আমরা মানতে চাইনি দিনের বিরুদ্ধাচারণ করেছি হাতটা হাত এই কুফুরি অবস্থায় কুফুরি করতে করতে আমাদের চলে এসেছে অর্থ হচ্ছে মৌতকে বলা হয় কেন মৌত হয়ে গেলে তখন কিন্তু সব বিশ্বাস হয়ে যায় সব একই হয়ে যায় যত কাফের আসে যখন তার মৌত এসে যায় তখন থেকে আর কিছু অবিশ্বাস করে না তখন সব বিশ্বাস করতে চায় ওই ফেরা কথা মনে আছে যখন ডুবে মরছে তখন বলে বলেছি এবারে বিশ্বাস করছি এখন একই পায়তা হয়ে গেছে কিন্তু সেই এক আর কবুল হবে না ওই এক নাজার দেবে না তো কাজে এখানে একিন বলতে মৌত বোঝানো হয়েছে যে এই অবস্থায় নাফর মানি কুফরি বাতিম তরিকায় নেতৃত্বে দিতে দিতে আমাদের মৌত চলে এসেছে আমাদের কপালে ইমান জুটেনি আমাদের ভাইকে সুপারিশকারী সুপারিশ তাদের কোন কাজে লাগবে না কাজে আসবে না কাজে লাগবে না অর্থাৎ এই নয় কেউ সুপারিশ করবে আর সেটা কাজে লাগলো না সুপারিশ করারই কেউ থাকবে না সোজা কথা কারণ তারা সুপারিশ পাওয়ার উপযুক্ত হয়নি ইমান সারা মরে গেলে সুপারিশ কিসমতে জুটবে না কি হলো এত তাদের হয়েছে কি তাদেরকে নসিহাত করা হয় আর নসিহাত থেকে তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা সুন্দর সুন্দর কথাগুলো বলছেন নাজিল করছেন রসুল্লাহ সুন্দর সুন্দর কথাগুলো দাওয়া দিচ্ছেন তারা মুখ ফিরিয়ে নিয়ে উল্টো দিকে চলে যায় কি হলো তাদের তাদেরকে তারা দৌড়ে হক কথা থেকে উল্টা দিকে দাওয়াত দিলে আর জোরে ভাগে এমন জোরে এত দ্রুত গতিতে কোরআন এবং নবীর থেকে দূরে সরে যায় মনে হয় জানা এগুলো বন্য গাধার মিন কাসওয়ারা। কি যখন কোন সিংহ বনের মধ্যে শিকার করতে চায় করে ধরে আর গাধা তার থাবা থেকে যদি বাঁচতে পারে যে দৌড় দেয় কিরকম দৌড় দেয় আপনারা ডকুমেন্টারি দেখছেন অ্যানিম্যাল লাইফ এর ওই যে গরুর পাল মহিষের পাল হরিণের পাল ছাগল ভেড়ার পাল বনের মধ্যে ঘুরে আর বাঘ আর ভালুক অথবা সিংহ এসে তাদেরকে আক্রমণ করে একটাকে কোনো সময় দেখা দেয় মুখ ফোসে চলে দিয়েছে এখন এই যে দৌড় দেয় আর পিছনের দিকে তাকায় না আল্লাহ তাহলে সেই এক্সাম্পল নিয়ে এসেছেন মনে হয় ওরা আপনার হক কথা থেকে এমন জোর দৌড় দেয় ভেঙে চলে যায় মনে হয় যেন বন্য গাধা এ তার যান নিয়ে ছুটছে ফর্রাত কাসোয়ারা সিংহের মুখ থেকে ছেড়ে ছাড়া পেলে বেঁচে গেলে ছুটে গেলে যেভাবে দৌড় দেয় কাসোয়ারা মানে আসাদ সিংহ ওরকম যেভাবে সিংহ থেকে পালাতে চায় আপনাকে দেখে কোরআন দেখে তারা এরকম দূরে পালিয়ে চলে যায় কি দুর্ভাগ্য তাদের আপনি তাদেরকে এত কল্যাণের দিকে নিয়ে আসেন আর তারা আপনার কাছ থেকে ছুটে চলে যায় অন্য হাদিস বলেছেন যে আমার সঙ্গে পৃথিবীর মানুষের হচ্ছে মতো যে লোক কোনো কারণে আগুন জ্বালিয়েছিল শীতকালে আর পতঙ্গ পাল পাখা যখন গোজে উঠে তখন আগুনের দিকে আসলো আর সেই বেচারা আগুন জ্বালিয়েছে তার কাজে এখন পা পোকা সবগুলো হাজারে হাজার কাতারে কাতারে এসে এখানে পরে আর মরে সেই বেচারা একটা কাপড় কিছু একটা হাতে নিয়ে ওগুলাকে এইদিকে এসোনা এদিকে আসলে এদিকে টানি জাহান্নামের আগুন থেকে সরাই নেওয়ার জন্য টানি তারা আমার হাত থেকে ছুটে জাহান্নামের দিকে ছুটে যায় আরেকটা এক্সাম্পল হাদিসে এসেছে এখানে আল্লাহ তালা বন্য গাধা সিংহের মুখ থেকে আত্মরক্ষা করার জন্য দেবুত দৌড়ে যায় তারা এক্সাম্পল দিলেন যে কিভাবে আল্লাহ এবং তাঁর রাসুল মানুষের কল্যাণের জন্য মানুষকে হকের দিকে ডাকেন আর মানুষ তীব্র গতিতে হক থেকে বাতিলের দিকে যেতেই থাকে বালিউরিম রিমাস তারা আরো কি দাবি করে বড় বড় কাফেরাপত্রেই বলে যে তিনি যদি নবী তো আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে এরকম চিঠিপত্র কিছু দিয়ে জানাইলে হতো আমাদেরকে লিখে দিলে আমি নবী পাঠিয়েছি তার কথা শুনে অসুবিধা অথবা এরকম কিতাব বই পুত্র দিয়ে আমাদের নামে স্পেশালি পাঠাইলে আমরা দেখবো যে ওনার হক নবী কিনা তখন আমাদের বিশ্বাস করার কোন কারণ হতে পারে তারপরে আল্লাহ বলেন কখনো নয় বরং তারা তাদের দিলে কোনো নয় এটি হচ্ছে কোরআন হচ্ছে স্মরণিকা করিয়ে দেওয়া মানুষের জন্য নসিহাতের একটি মাধ্যম উপায় মানুষকে কল্লান দিকে নিয়ে আসার একটা তরিকা ফমানা এখন যে ইচ্ছা করবে সেখান থেকে ফায়দা নেবে নসিহাত নেবে কল্যাণের পথ খুঁজে নেবে সে কাবিয়াব হবে আর যে নেবে না সে তার ধ্বংস দেখে আনবে ইল্লা ওমায় আল্লাগুলাকে শিক্ষা গ্রহণ করার জন্য এগিয়ে আসে আলোচনা করে শুনে দিনের কথা শুনে আল্লাহর হুকুম না হলে সেটা পারে না আল্লাহ তালা তৌফিক দেওয়া লাগে এই জন্য কাদের জন্য আল্লাহ তালার কাছে তৌফিক দেওয়া লাগবে ইমানের জন্য আল্লাহ তাল দরখাস্তিতে হবে আমাদের জন্য দরখাস্ত দিতে হবে তাহলে আল্লাহ তালা মঞ্জুর করবে। এই ধারণা তার নাই তাকে আল্লাহ তালা দেবেন না যে ব্যক্তির মনের মধ্যে দিনের মধ্যে আল্লাহ তালার কাছে ভালো হওয়ার তামান্না থাকে না দিন শিখার তামান্না থাকে না আসেরাতে বাঁচার গণতাম না থাকে না তাকে আল্লাহ তালা করে যাহ নাম থেকে বাঁচিয়ে দিবেন না নিজের কিছু আগ্রহ থাকা লাগবে তিনি আল্লাহ তালা এমন এক সত্তা যাকে অবশ্যই সবাই ভয় করা উচিত আর শুধু ভয় করা না একটু ভয় করলে আমল সব ঠিক মতো না করতে পারলেও তিনি আহলুল মাঘ ফেরহ কিছু গুণা হয়ে গেল তিনি ক্ষমারও মালিক তিনি যেমন ভয়ের মালিক তাকে ভয় করা উচিত তেমন তিনি ক্ষমারও মালিক তো আল্লাহ তালা উভয় দিক থেকে আমাদেরকে নসিহত করতেছেন আল্লাহকে ভয় করতে হবে আবার আল্লাহর রহমতের আশাও করতে হবে আর আল ইমান রাজা জন্য হাদিসে ব্যাখ্যা এসেছে ইমান হচ্ছে ভয় এবং আশা আল্লাহর রহমতের আশা আদাবের ভয় দুই চার মাসখানে ইমান যদি একটা থাকে আর একটা না থাকে তার ইমান ঠিক নাই জান্নাত দরখাস্তা আমলের তফিক তামান্না করা এই আশাগুলো করতে থাকা আর পাশাপাশি জাহান নামের কথা মনে করি ভয় পাওয়া জাহান ভয়ের কারণে নিজেকে আল্লাহ তাল কাছে থাকা ডুবে থাকার মতো অবস্থা আমাদেরকে বসবাস করতে হবে আল্লাহ আমাদের والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم عين على ذكرك والشكرك وحسن عبادتك اللهم إنك نسأل عفو كريما تحب العفو فعفو اللهم أن اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سختك والنار رب اغفلنا ولوالدين رب رحمهما كما ربونا صغارا ربنا تقبل منا إنك أنت السمير عليم واتبع علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير قلقي سيدنا محمد وعلى آله وصفحه المعين آمين برحمة الله <تصفيق>